প্রযোজনা ও পরিবেশনা করেছে উত্তর চট্ট ঐতিহ্যবাহী আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাৎ সিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে সম্মানিত সভাপতি এবং আমার মা ভূমিরা বহান আল্লাহ পাক পর্বারে আলমের অসংখ্য তারিফ এবং প্রশংসা যিনি মেহরবানি করে আজকে মাহফিলে আমাদেরকে আশার এবং বসার তহসিব দান করেছেন আমরা মহান শাহী আলমিনে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আকায়সুল সাল্লি ওসাল্লামের খেদমতে লাখো কোটি দুরুদসালামের হাদিয়া যার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব যাত্রীর জন্য উভয় জাহানের কামিয়াবি আর সফলতা আল্লাপাক পর্ব দেড়বেশা আলহিসের জন্মের পাঁচশত সত্তর বছর পরে হজরতালামের যুগে জুড়ে যে মহাপ্লাবন হয়েছিল সেই মহাপ্লাবনের তিন বছর পরে হজরত আদম আলাই সাল্লাম জান্নাত থেকে দুনিয়াতে আগমন করার ছয় হাজার বছর পরে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ এবং মাদ্রাসার প্রদান মুফতি আমাদের উস্তাদ আল্লা মুফতি মোহাম্মদ আলী সাহেব মুদিজুল্লাহুল্লাহ আলী এবং সিরতে হাত আম্বিয়ার মধ্যেও অল্প কিছু কম বেশে এই বিবরণ গুলো আছে আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের ক্ষেত্রে একটি বিষয় পরিষ্কার করতে চাই সে বিষয়টি হলো একটু আগে আপনারা স্লোগান দিয়েছেন আহমদ গিয়ে এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আহমদ যেখানে আমরা আছি সেখানে এ বিষয়টা আমি বলতে চাই আপনাদের স্লোগান ও সত্য যিনি সংশোধন করছেন ওনারটাও সত্য নবীজি আবু বাকু সিদ্দিক ওদিকে নিয়ে আবুবক্রিদ্দিক আল্লাহ আমাদের সাথে আসে পক্ষান্তরে বদরের যুদ্ধে মুসলমান মুজাহিদ ৩১৩ জন কাফের হাজার বেশি সশস্ত্র নবীজি চিন্তায় পড়ে গেলেন তিনশো তেরো জন সাহবায় কেরাম তারা কি এক হাজারের বিরুদ্ধে অস্ত্র দত্তে রাজি হবে কি উপায় হবে তারা যদি পলায়ন করে তারা যদি পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে ইসলাম এখানেই শেষ হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে নবীজি বারবার আনসারদের দিকে তাকান এবং মহাজের দিকে তাকান আল্লাহ আকবার মহাজের থেকে একজন দানি বললেন ইয়ারসুল আল্লাহ শরীরের শেষ রক্ত দিয়ে হলেও জাপ করে যাব, আমরা ময়দান ছেড়ে যাব না আমরা আপনার সাথে আছি নবীজি তারপরে জাহাদের অনুমতি দিলেন না নবীজি তারপরে বারবার আনসারদের দিকে তাকাইতেছেন কারণ এটা তো মহাজেররা বলেছে যদি আনসাররা পলায়ন করে পিছনে শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে আপনার সাথে থাকবো আপনাকে একা রেখে না অতএব এই সত্য আমি চিন্তার কোন কারণ নাই ভয় পাওয়ার কোন কারণ নাই তাম বাংলাদেশে আপনার আপনি যেখানে থাকবেন আমরা সেখানে আছি আপনাকে একা ছেড়ে যাব না ময়দানে ছিলাম আসে থাকবো তবুদের বিরুদ্ধে লড়াই চলে যাবো ইনশাল আমি আপনাদের কাছে জানতে চাই। চাইলের বিরুদ্ধে লড়াই করার জন্য কিনা। আমি বেশি আলোচনা করব না অনেক রাত হয়েছে করব না কিন্তু আমি চাই আজকে আপনাদেরকে খালিদিনের শক্তিতে উজ্জীবিত করার জন্য আমি আজকে চাই ফারুকের জজবাই আপনাদেরকে উজ্জীবিত করার জন্য ছেন হক আর বে ঠিক বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে হক ইব্রাহিম খলিল উল্লাহ রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে হক মুসাখারণ করে এসেছে হক মোহাম্মদ এর রূপ ধারণ করে এসেছে হাক ইমাম হক আবু আকর সিদ্দিক রূপ ধারণ করে এসেছে বাতিল যখন হজা ইবনে ইউসুফ রূপ ধারণ করে এসেছে হক আবদুল্লাহ ইবনে জুবাই রূপ ধারণ করে এসেছে বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছে হক ইমামী রহমতুলের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ততারিদের উন করে এসেছে হক ইবনে তৈমিয়ার রূপ ধারণ করে এসেছে বাতিল যখন বাতিল যখন সিয়া ইসনে আশার রূপ ধারণ করে এসেছে হক রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ইংরেজের রূপ ধারণ করে এসেছে হক শাহ আজিজ মহাদুপ ধারণ করে এসেছে বাতিল যখন রাজা রণজিত সিং এর রূপ ধারণ করে এসেছে হক ইসমাইল শহীদ রহমতুল্লাহ তাদের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন বৌরফি ফিতনা রূপ ধারণ করে এসেছে হক ওলামাই দেবন্দ রূপ ধারণ করে এসেছে বাতিল যখন কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে হক্লা শাহ বুহারি রূপ ধারণ করে বাতিল যখন এসেছে সংবিধানের রূপ ধারণ করে বাতিল যখন এরকম নারী নীতিমেলার রূপ ধারণ করে শিক্ষা নীতির রূপ ধারণ করে ময়দান এসেছে হকের আওয়াত নিয়ে ময়দান এসেছেন আল্লাহি সাহেব আলী আমি আপনাদের কাছে জানতে চাই আমির স্বাভাবিক ভাবে মারা গেছেন না শাহাদ আপনার আমার জীবন কি তাৎসাহ মূল্যবান হজরতানহু স্বাভাবিক ভাবে মারা গেছেন না শাহাদ বরণ করেছেন আপনার আমার জীবন কি তাৎসাহী মূল্যবান একটাই পথ সাহাদতের জন্য প্রস্তুত হইয়া যান বাতিল পালাতে বাধ্য হবে সাহবায়ে কেরামের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয় নেতৃত্বে যখন যেখানে ডাক দিবে জবাই হতে হয় মুজিবুর রহমান জবাই হতে তৈরি আমদি আপনি বলুন কখন কোথায় জীবন হবে প্রাণ দিতে হবে আমি মুজিবুর রহমান তৈরি আছি আপনি ওয়াদা করেছিলেন আপনি সেদিন সত্যজ্জুলের সামনে আপনি ওয়াদা করেছেন আপনি কোরআন সুন্না বিরোধী কোন পদক্ষেপ নেবেন না আপনি যেমন না এই সময় তার সাথে কৃতওয়াদ আপনি ভঙ্গ করেছেন আসুন হাট হাজার উত্তর তরঙ্গ দেখুন ইনশাল এই উত্তর তরঙ্গ আপনার নাবুদ করে দিবে ইনশাল আপনাদের ফতুয়া ভালো লাগে না না। এই দেশ দুইশো বছর ইংরেজরা শাসন করেছিল তখন কোথা ছিল আপনার বাবা তখন কোথায় ছিলেন আপনি আঠারোশো তিন ইংরেজিতে আমাদের আকাবের শাহ আব্দুল আজিজ মাহাদুল্লাহ আলাই সেদিন যদি প্রচুর ফতুয়া না দিতেন ভারতের আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না তাহলে আপনার বাবা প্রেসিডেন্ট হওয়া পাকিস্তান স্বাধীন হওয়া বাংলাদেশ স্বাধীন হওয়া আপনার প্রধানমন্ত্রী হওয়া সবকিছু নির্ভরশীল ছিলাম ফটুয়ার উপরে ঠিক নেই আমি নিয়ে যাব আবার দিয়ে দিলাম উনিশশো ছিয়ানব্বই সালে আপনি কি করছিলেন এরকম পট্রী বাইন্দা এরকম অরুণাপৈরা একেবারে রাবে আয় বস্রিয়ায় বাঙালিয়া দেখি দিনের আপনি মাথায় ফট্তি দিয়া মাথায় ফটতি এটা ধর্মের লাবাস কিনা ওরনা ধর্মের লেবাস কিনা তসবি ধর্মের লাবাস কিনা তাহলে আপনি তো ধর্ম ব্যবহার করে আহমদ শফি হাদিসের দরজ দিয়ে জিন্দা মুহমেন কে মুর্দা জিন্দা বানাইতে চায়। ঠিক ঠিক ডাকাত ভালো বানাইতে চায়। কোথায় আপনার কোথায় আপনার সেই নে কোথায় আপনার কোথায় তসবি গেল ধর্ম ব্যবহার করে যদি এই দেশে কেউ রাজত্ব করে ধর্মকে যদি কেউ ব্যবসার হিসাবে ব্যবহার করে তাহলে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী হলেন আপনি আপনি ছাড়া বাংলাদেশে আর একজন ধর্ম ব্যবসায়ী নয় খেয়াল রাখতে হবে জজবাত আপনার মন্ত্রী সুরঞ্জিত সেন বাবু বলে ধর্মকে অবব্যবহার করতে দেওয়া যাবে না ধর্মীয় রাজনীতি থাকবে বাবু আপনি আগে বলেন না কেন ধর্মকে অব ব্যবহার করলে তো আপনার নেত্রী সবাই আগে করেছে এই দেশে এবার ক্ষমতায় আসার সময় আপনি কি বলেছিলেন কোরআন বিরোধী কোনো আইন করা হবে না আপনি নিজেই বলেছেন উনিশশো সত্তরের নির্বাচনে আপনারা জানেন जयक्त करासक गोष्ठी क्षमता ना देखने पुजी स्वाधीनता स्वाधीनता मूल उत्साह दृष्टान दी चाहिए सरकार मेयर निर्वाचने आवी लीग फार जयी हम पी घोषणा दी चाय গভীর রাত্রে যখন লক্ষ লক্ষ জন তার স্রোত নেমেছে চট্টগ্রামে মেডাম খালেদা জিয়া তাড়াতাড়ি বলেছে একজন মেয়রের জন্য পরিস্থিতি করতে যায় যায় না না বিজয়ী জনগণকে কখনো রুখে রাখা ঘোষণা দিয়ে দাও খাল্লি বাল্লি ঠিক নেই তারপরের শাসনে আপনার শাসনে মেয়র নির্বাচনে যখন বিএমপি প্রার্থী বিজয়ী হলো আপনারা চেয়েছিলেন ঘোষণা দেবেন না কখনো ধা রাখা যায় না তাড়াতাড়ি ঘোষণা দিয়া দাও এই দুইটা ঘটনা প্রমাণ করে বিজয়ী জাতিকে কোনোদিন দমিয়ে রাখা যায় না উনিশশো সত্তরের নির্বাচনে কেন্দ্র করে আপনার বাবা বিজয়ী হয়েছে এই বিজয় না দেওয়ার কারণে বিজয়ী জনগণ উজ্জীবিত হয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছে পাকিস্তানি শাসক গোষ্ঠী থেকে ঠিক ঠিক অতএব পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে রইল ধর্ম ধর্ম আপনি চাইলে ধর্ম আপনাকে ছাড়বে না আমি বলতে চাই। আমি কঠিন ভাষা বলি না কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি সবিনয় বলতে চাই এজন্য বলতে চাই হাট হাজারি হুজুরের সাথে দেওয়া ওয়াদ আপনি রক্ষা করতে পারেন নাই সেই সময় বাংলাদেশে ছিল সাত কোটি জনগণ সাতই মার্চ রেসে আপনার বাবা যে ভাষণ দিয়েছিল সাত কোটি মানুষের দেশের মধ্যে এত বড় সমাবেশ আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারে নাই অর্থাৎ আপনার বাবা আজ থেকে চল্লিশ বছর পূর্বে এত জনপ্রিয় নেতা ছিল চল্লিশ বছর পূর্বে যে সমাবেশ করেছে চল্লিশ বছর এই প্রশ্ন আমার বাংলাদেশ প্রধানমন্ত্রী সহ যারা আওয়ামী লীগ যুবলীগ করেন তাদের সকলের কাছে এত জনপ্রিয় নেতার জানাজার ছবি দেখান দেখাতে পারবেন না কেন স্বাধীনতার পরে আপনার বাবা মানুষ গ্রহণ করেছে পঁচাত্তরে সেভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে এই জন্য জানাজ পড়ার খুঁজে পাওয়া যায় না আপনি যদি মনে করেন দুইশো সত্তর এই দেশে এই দেশের জনপ্রিয়তার চূড়ান্ত এই শিক্ষা আপনার বাবার ইতিহাস থেকে নেওয়া দরকার অন্য কারো কাছ থেকে নয় আপনি যদি আপনার বাবার শিক্ষাটা না নেন তাহলে আমাদের করার কি আছে এই তিরিশ পাড়া কোরআন শরীফ কার কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা পুরা তিরিশ পাড়ার কোরআনে যত কথা আছে সবগুলির নাম ফতুয়া হাদিসের সবগুলি হাদিসের নাম ফতুয়া প্রতিটি আয়াতে পাক একটা একটা সিদ্ধান্ত দিয়েছেন প্রতিটি হাদিস একটা একতে সিদ্ধান্ত দিয়েছেন নিষেধ ফতুয়া নিষেধ মানি কোরআন নিষেধ ফতুয়া নিষেধ মানি হাদিস নিষেধ পৃথিবীতে কার সদ্য আছে কালামকে নিষেধ করে পৃথিবীতে কার সদ্য আছে নবীজি রেবাণী কে নিষেধ করে পৃথিবীতে আল্লাহর এবং কালার নিষেধ করার অধিকার কোনো আদালতের নাই কোনো নাই, কোনো হাকিমের নাই ঠিক ঠিক। এর পরেও আপনারা যা করছেন এখনো বল বিদ্যুত হন না হলে সামনে যে অবস্থার সৃষ্টি হবে সেটা সামাল দেওয়া যাবে না গত দুই মাস আগে এখানে বক্তব্য দিয়েছিলাম যে সোলাই পরে উপরে অমরাতুর কাজা হয়ে গেছে এবার কি হয়েছে জানেন গতকাল সব ইসলামী ইসলামী দল হাটাদের হজরতের নেতৃত্বে ঐক্য হয়ে গেছে নবীজি আরবের গোত্র উপগোত্র সবগুলোকে একত্রিত করেছেন সোলাইবিয়ার সন্ধির পরে সবগুলি আরব পুত্রে একত্রিত হয়েছে। এতদিন যত বিচ্ছিন্ন দল ছিল সকল দল ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু অপেক্ষা করতেছি আমরা হাটাদারি হস্ত ডাক একদিনে আর বিজয় মিছিল বের যাবে থেকে নিয়ে নিয়ে সারা বাংলাদেশ থেকে ডাকা অবরোধ হবে ভবন দখল করা হবে বঙ্গভবনকে অবরোধ করা হবে এই জন্য যদি ডাক আসে আপনারা আছেন কিনা হাটা জারীর হজরতের নেতৃত্বে ঐক্য হয়ে গেছে সকল দল উপদলকে আমরা আহ্বান করব আসুন এই ঐক্যের ছায় যারা আসবে না ভবিষ্যতে তারা জাতীয় অপেক্ষ হিসাবে চিহ্নিত হবে আমাকে বলা হয়েছে আচ্ছা ওলামা সামনে কি তসির করা যায় হালত বলা যায় আমার উস্তাদ সবাই আমার উস্তাদের উস্তাদ বলেন ইমানদাররা আল্লাহকে ভয় করিখিনের ভয় নাই অন্য জায়গায় বলতেছেন আল্লাহাকের আটাই নঙ্গায়ালামা ওলামারাই আল্লাহ কে ভয় করে তো আল্লাহর উদ্দেশ্য মানুষকে ওলামায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ করা কিন্তু আল্লাহ আহ্বানটা করছেন সত্য সত্যবাদীদের সাথে হয়ে যাও মাল আউলিয়া অথবা মাল ওলামা কেন বলেন নাই মধ্যে আছে ওলামা ওলামা হওয়ার জন্য সাহেব নফল তরক করে না যে হারাম কাজ করে না মাকরু কাজ করে না মোবা কাজ পর্যন্ত করে না তাকে বলা হয় সা অতএব খাটি আলেম তখন আলেম হবে যখন অতএব যারা অলির দাবিদার ওলামাই কেরামের দাবিদার কিন্তু সুন্নতের ধার দাঁড়ে না তের দ্বার দেনা সুন্নতের দ্বারা দাঁড়ে না ওরা ওলি নয় ওরা আলেম নয় ওরা হলো ভণ্ড পথার তার মধ্যে অন্যতম হলো রাজারবাগি ঠিক না আমাদের আকাবিরা যুগে যুগে সকল বাতিলের মোকাবেলা করে এসেছে আমরাও করতেছি এবং কেমন পর্যন্ত আমাদের অনুসারে করেই যাবে ইনশাল আমাদের ওলামাই দেবন্দের স্লোগান হলো পোষ আমরা ওলামায় ও কৌমিয়া তোমাদেরকে চিনতে ভুল হবে না যোগে যোগে আমরা চিনিছি। এখনো চিনি ভবিষ্যতে আমরা চিহ্নিত করে জাতিকে সজাগ করবো ইনশাআল্লাহ ঠিক না বিরক্ত হইতেছেন নারী নীতিমালা আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই ও প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী আমরা কোরআনকে যত ভালোবাসি আপনার কর্মীরা আপনাকে তত ভালোবাসেনা কথা ঠিক নেই অপ্রধানমন্ত্রী আপনাকে যখন জেলে নিয়ে গেল আপনার সোনার মিছিল করার সাহস পায় নাই কারণ জরুরি অবস্থা অবিরোধী দলীয় নেত্রী আপনাকে যখন জেলে নিয়ে গেল বিএনপি ছাত্র দল যুব দল আপনার মোহাবতের স্লোগান মিছিল করার সাহস পায় নাই কারণ জরুরি অবস্থা সেদিন জরুরি অবস্থার সরকার বাধ্য হয়েছে সেটাকে স্থগিত করতে তাহলে বুঝা গেল জরুরি অবস্থার কারণে আওয়ামী লীগের সোনার সেলের রাস্তায় আসতে পারে নাই আর গেলেও মহাব্বত করে বিএনপির বাইরে খালেদা কে যত মোহব্বত করে তার চেয়ে কোটি কোটি গুনে কোরআনের সৈনিকেরা কোরআন কে মাহব্বত করে ঠিক নেবে ঠিক জরুরি অবস্থার সরকার যেটা পারে নাই কোদার কসম আপনি সেটা পারবেন না পারবেন না ইনশালিক আমাদের মরুম খতিব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি যদি জাতির হয়ে ক্ষমা করে না দিতেন কোদার কসম এতদিনে পতমালো পত্রিকাকে আমরা বাংলাদেশে বন্ধ করে দিয়ে ছাড়তাম 1987 जिस अधनर मध्य नारी उन्नयन नीतिमेला प्रथम प्रणीत हो आठ टी धारा छोधी একশো পঁয়ত্রিশটি দেশ স্বাক্ষর করেছে এরপরে উনিশশো বিরানব্বই সালে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘের এক অধিবেশনে তাকেও বল প্রয়োগ করা হয়েছে দস্তখত করার জন্য शेख हसिना दस्तार ओ सन मध्य नारी उन्नयन जो नीतिमला साल मध्य से वायन क्यों प्रधानमंत्री शेख हसिना तक क्षमता हर बार कारण से जिस समाज वस्तवायन कर কোরআন বিরোধী সেই নীতিমালাকে বাস্তবায়ন করার জন্য আমরা পরিষ্কার করে বলে দিতে চাই এখানে মুসলমান বেঁচে থাকতেও বাস্তবায়ন হবে না হবে না জাতিসংঘ ডক্টর ইকবাল বলেছেন এটা তো নামে ঠিক হয় নাই এটা হলো ও অজাতের সঙ্গে কারণ জাতির সঙ্গে যতগুলি দেশ আছে সব এক জাতি হলে জাতিসংঘ হয় সবাইকে এক জাত সেখানে কেউ আদমকে বাবা মানে কেউ হনুমানকে বাবা মানে কেউ বানরকে বাবা মানে কেউ দাদা মানে ব্যাংক সঙ্গ ডাক্তার ইকবাল বলেছেন অ মুসলমান যদি মুসলমানদের কি নিষ্কৃতি দিতে হয় মুসলমানদের কল্যাণে কোনো কাজ করতে হয় আগে জাত ঠিক করতে হবে এবং মুসলিম মুসলিম জাতির সঙ্গ কয়েম করতে হবে আদম জমে আকোয় মহায় জমে আদম জাতিসংঘের পঞ্চাশতম অধিবেশনে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিল বাহাত্তর জন সদস্য নিয়ে এই মিশে এমন কোন কাজ করে নাই যে মুসলিম একজন রাষ্ট্রপ্রধান সেখানে বান নিয়ে যেতে পারে জাতিসংঘ যদি পঞ্চাশ বছরের আসে কোন কিছু করে থাকে তাহলে নিজাতনের হাতিয়া হাতিয়ে দিয়েছে মুসলমানদেরকে মুসলমানের হাড় গুলোকে যদি গুণ কীর্তনের জন্য আমরা সেখানে যেতে পারি না অতএব আমরা প্রধানমন্ত্রীকে পরিষ্কার করে বলে দিতে চাই কোরআন বিরোধী নারী নীতিমালা বাংলার জমিনে বাস্তবায়ন হবে না যদি বেশি চাবা চাবি করেন আপনি নৌকা ডুবে মরবেন। আমরা হাদিস হাদিস রাজত্ব করব। আমরা আপনাদের নৌকা ডুবে যাক আমরা আদিস পরাইতে থাকি আপনারা রাজত্ব করতে থাকুন কিন্তু আমাদের কোরআনের উপরে ইসলামের উপরে আঘাত আসলে আমরা তখন ঘরে বসে থাকব না সংবিধান ইসলামী রাজনীতি আল্লাহ যেদিন কোরআন করেছেন আল্লাহ আল্লাপ যেদিন করেছেন সেদিন থেকে আল্লাপ সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য ইসলামী রাজনীতিকে ব্যাপক করে দিয়েছেন পৃথিবীর কোন রাজাবাসার অধিকার নাই ইসলামী রাজনীতি বন্ধ করার ঠিক নেবে ঠিক আমি এখানে যারা বেনা ঠিক নেই কোন বেনাজিরা কি মিছিল করছে যে নামাজের ওয়াজ কেন করা হয়েছে আমরা নামাজ পড়বো না কেউ কে নামাজ পড়তে দেব না নামাজের ওয়াজ করতে দেব না এরকম কিছু বক্তব্য শোনা গেছে বেনামাজিরা মনে করেন আমরা নামাজ পড়তেছি না ভুল করতেছি নামাজ দরকার হুজুরা ঠিকই বলতেছে কিন্তু আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি কোরআনের রাজনীতির কথা বলি সুন্নার রাজনীতির কথা বলি তখন আপনারা বলেন ধর্মীয় ধর্মের নামে রাজনীতি করতে দেওয়া হবে না ধর্মীয় রাজনীতি চলবে না মৌলবাদকে উৎখাত করতে হবে এই জাতীয় স্লোগান তারা দেয় কিনা ও আওয়ামী লীগ বিএনপির বাইরে অন্য অন্য বস্তুবাদী রাজনীতিবিদরা আপনাদের তখন অনুশোচনা করা দরকার আমরাও কোরআনের সঠিক করতেছে তার প্রমাণ আপনারা কোরআনের কত বিরুদ্ধে চলে গেছেন আপনাদের চরিত্রের চিন্তা চেতনার মন মানসিকতার কত পদলন হয়েছে একটু চিন্তা করে দেখেন লেলিনের। আমি রসুল আমি আবু বক সিদ্দিকের করতে পারব না কি ভাই কথা ঠিক করবে ঠিক আপনার নিজের নিজেকে বুঝান অতএব সকল দলের বাইদের প্রতি আমার আকুল আবেদন আগামী দিনে আসুন সবাই বস্তুবাদী রাজনীতি ছেড়ে দিয়ে নীতি শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করি ঠিক না ঠিক আল্লাহ সবাইকে তহফিক দান করুক সকলে বলি আমিন শিক্ষানীতিমালা বলবো এই দেশে মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে এখনো বাড়তেছে সেই যুগ থেকে নিয়ে এখনো বাড়তেছে গত কয়েকদিন আগে আমেরিকার অভিনেত্রী পেরিস হুইটি, হিলটন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তালেবানদের ব্যবহার দেখে ইসলামের সুশীতল সুমর্ম বাণী শুনে সে পড়ে মুসলমান হয়ে গেছে এর কিছুদিন আগে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি বিলিয়ার এর সেরিকা লরেন বুথ সে কালিমাপড়ে মুসলমান হয়ে গেছে সেই যুগ থেকে শুরু হয়েছে মুসলমানের সংখ্যা বাড়ার এখনো বাড়তেছে কেন এই কেন কারণ নির্ণয় করলো একমাত্র কারণ হইলো কোরআন শরীফ মুসলমানরা কোরআন শুনে আমাদের ছেলেরা মেয়েরা কোরআনের মর্মবাণী শুনে মন নরম হইয়া যায় মুসলমান আপনারা মনে করছেন হুজুর কথা গোছায় আনতেছে আগে শেষ করে দিবে তো আমরা হুজুরের আগেই চলে যাই তাহলে আপনারা এতক্ষণ ধর্য ধরে বসলেন এখন হঠাৎ করে কোনো কোন বাই উঠতেছেন এটা তো উচিত না আপনারা যদি একজনে আসবেন বলেন তাহলে আমি বলবো হবে তারপর এখান থেকে যাবেন পাঁচ মিনিট আগে গেলে খুব লাভবান হয়ে যাবেন এখানে শৃঙ্খলা অনেক বড় জিনিস আমি এই বিষয়ে কঠোরতার সাথে বলতে চাই শৃঙ্খলা অনেক বড় জিনিস বউ মাহফিলে দেখা যায় মাহফিলের বক্তব্য শেষ সভাপতি আটতারি মোহতামিম সাহেব দোয়া করবেন পাঁচ সাত মিনিটের ব্যাপার আমরা অতটুকু ধৈর্য ধরতে পারি না আমি আশা করব শুধু এই মাহফিলে নয় আমাদের সকল মাহফিলে আমরা শৃঙ্খলা বজায় রাখব শৃঙ্খলাই হল মুজাহিদদের সবচেয়ে বড় হাতিয়ার অতএব আমাদের কারো দ্বারা যেন শৃঙ্খলা ভঙ্গ না হয় সবাই মিলে চিন্তা করলো কারণ কি কোরআন অতএব কোরআন বন্ধ করে দাও নিজে কোরআন পড়লো আর মুসলমান হয়ে গেল ওমর মুসলমান হওয়ার পিছনে কারণ কি কোরআন অতএব কোরআন বন্ধ করে দাও এটা হলো আবু জাহিল কথা দেড় হাজার বছর পরে ब्रिटेन राशिया जार्मानी फ्रांस अस्ट्रेलिया लक्ष लक्षि डलार व्ययदेश भारत पाकिस्तान मुसलमान के खीस्टान बनार्ज মুসলমান আর খ্রিস্টান সমান সমান হওয়ার কথা নাই মাদার তেরেসা বললো একটি মাত্র কারণ সেটি হলো কোরআন শরীফ মুসলমানের যেই ছেলেমে কোরআন শরীফ পড়ে তাদেরকে হাজারো চেষ্টা করে আর খ্রিস্টান বানানো যায় না অথে মাদার তেরেসা মুসলমানের ছেলে মেয়েরা কোরআন শরীফ পরে সকাল বেলায় সকাল বেলায় কেজি স্কুল ইন্টারগার্ডেন ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম চালু করে দাও এবার ঠিক নেবে ঠিক কেজি এখানে হজরতের জমা আমি পরিষ্কার করে বলতে চাই কোন একটি কেজি স্কুলের কারণে আপনি কেজি স্কুল করবেন আমার কোনো আপত্তি নাই আপনার সামনে দুইটি পথ খোলা একটি পথ প্রাইমারি নয় আপনার কেজি স্কুল শুরু হবে সকাল দশটায় যাতে বাংলাদেশের মুসলিম শিশুরা সকাল বেলায় মসজিদের মুক্তি শিক্ষা দিবে ঠিক নামে ঠিক স্কুলের কারণে যদি কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয় মুসলিম শিশুরা তাহলে অবশ্যই এই কেজি স্কুল আপনাকে জাহান নামে নিয়ে যাবে এটা যখন কেজি স্কুল বাইর করলো আল্লাহ হয়েছে এখন আমেরিকা চিন্তায় পড়ে গেল কেজি বাহির কল্যাণ কোরআন থেকে বঞ্চিত করার জন্য সর্বনাশ হয়ে গেল এরা তো নুরানি চালু কইরা কোরআন শিক্ষা ব্যাপক করে দিল নুরানের ছেলের দ্বারা কি হয় জানেন নুরানের একটি ছেলে দ্বারা তার মাও কোরআন শিখে বাবাও কোরআন শিখে বড় বা যারা কোরআন শিখতে পারে তারাও শিখে ঠিক না শুনতে শুনতে মা বাবার মুখস্থ হইয়া যায় আর কথা বলেন না সুরায় ফাতে বলতেছে খাতার দুই তিন বিষ্ঠটা লিখবা কেমনে ফরিপরি লিখবা বাদশা দায় লিখতেছে ঠিক না ঠিক এই জন্য আমেরিকা দেখলো সর্বনাশ হয়ে কেজি স্কুল বাইর করলাম কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য এখন তারা কিউজি বাইর করে দিল কোরআনিক কার্ডেন বাইর করে দিল এখন কি করা যায় এবার প্রধানমন্ত্রীকে দিল শিক্ষানীতি প্রণয়ন করা থেকে শুনে বলি না দেখে বলি না আমি শিক্ষানীতির শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছি সেখানে একটি কলান লেখা আছে সকল ধারার শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধারা বলতে প্রাইমারি কেজি সরকারি বেসরকারি নুরানি ব্রাক আশা সবগুলোকে অন্তর্ভুক্ত করে বলা হয়েছে সকল ধারার শিক্ষা প্রতিষ্ঠানে তারপরে লেখা আছে যদি অন্য কোন বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠান এর বাহিরে কোন সাবজেক্ট পড়াইতে চায় তাহলে অষ্টম শ্রেণীর পরে পড়াইতে পারবে তাও সরকারের অনুমোদন লেওয়া লাগবে সরকার চাইতেছে অষ্টম শ্রেণী পর্যন্ত হবে ঠিক না ঠিক আমরা পরিষ্কার করে বলে দিতে চাই নব্বই এর কোঠায় উপনীত হাটা হজরত যেহেতু ময়দানে নেমে এসেছেন আপনাদের আমেরিকার এই খায় পূরণ করতে দেওয়া হবে না শিক্ষানীতি ধর্মীয় রাজনীতি এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীতে সকল তাগুদি শক্তির সমুচিত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক ঠিক বাংলাদেশে আমাদের মুরব্বী সিঙ্গাপুরুষ জোয়ার তার বক্তৃতায় ঠিক নেবে ঠিক গোমন্ত সিংহ জেগে উঠে তার বক্তৃতায় তিনি আগামী চৌথা এপ্রিল হরতালের ডাক দিয়েছেন আরো বিভিন্ন ইসলামী সংগঠন যত কর্মসূচি দিয়েছে নেতৃত্বে সকল কর্মসূচি ঠিক সর্বশেষ আপনাদের কাছে জানতে চাই আলামিন ফাউন্ডেশনের দুই দিন বেবি তৎসিরুল কোরআন মাহিলের সর্বশেষ শপথ হাট হাজারের মহতামিম সাহেব যদি আমাদেরকে ডাকে দিতে করতে আমরা সে তোমার সাথে ক্যামেরা বিজয় এই বাংলাদেশে হবে I got